الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ من سرور ينفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وحولنا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نرى تقلب عجهك إلى فَلَنُوَلِّيَنَّكَ فِبْلَكًا فَغْضَاءً فَوَلِّي وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْهَرَامِ وقال رسول الله صلى الله عليه وسلم إذا سجدت বুজুর্গান্লাহ করবে नमजर बैरे कतो शक्त आर प्रत्येक खरजेगे नमज बिल्कुल खरजगल आलोचना विगत पैंम আলোচনা সমিত্ব আমরা যদি আল্লাহ বাজার সন্দীকে টিকিট দিব আমাদের জরুরত নিয়ে স্বয়ং রব্দুল আলমী টিকিট করবে আজ পর্যন্ত কোন চাপরকে খাওয়া পড়া নিয়ে চিন্তা করতে দেখা যায়নি সে ফির করে তার মনিদের অর্ডার বাস্তবায়ন করা যে অলর নলিন অলর মালিক কি চান ওটা আমাকে পূরণ করতে এটা আমার দিন টাইম মতো আমার খানার ব্যবস্থা করা আমার কাপড় টোপড়ের ব্যবস্থা করা আমার থাকার ব্যবস্থা করা এগুলো আমার সাবজেক্ট না এজন্য জন্য কোন গোলাপ ওই সাইডটা নিয়ে চিন্তাই করে কিন্তু দুঃখ জবাব আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন বিবেচনা দিয়েছেন আপুল দিয়েছেন বড় বড় ডিগ্রি দিয়েছেন আমরা এইটুকু সাক্ষ্য করতে পারি না যে আমার মনিনের সাবজেক্ট কতটুক আমার কতটুক সব ডিগ্রি ফেল হয়ে গেছে আমাদের ডিগ্রির দাবি দিল তুমি তোমারটা নিয়ে গবেষণা করো মনিমেটা নিয়ে তোমার তোমার মাথা ব্যথার দরকার নেই ওটা তার জন্য রেখে দেওয়া তোমার সাবজেক্ট কিন্তু আমরা এত আসল লয় এত বুদ্ধি লয় আমার কত লোকের নামের সাথে বুদ্ধিজীবী টাইটেল পড়ে গেছে पर करते मालिक दायित्व तर जरा दायित खबरों नहीं तर मणिमेर जरा दायित्व वही खार की थारतीवस्था এইগুলোতে আমার ছেলের থাকার ব্যবস্থা হবে তার একটা আরেক কি রাতে হবে আর এক মাত্রগুলো আমার সাথে কথা ছিল উঠাবে বলে আরো উন্নতি করতে লোক তো এ পর্যন্ত গবেষণা করে আলাদা ছেলে থাকার ব্যবস্থা কি হবে আলাদা বিল্ডিং তিন ছেলে আছে তিনটা বিল্ডিং তো বানা দিতে হবে তিনটা গাড়ি গাড়ি বাড়ি গাড়ি সব করেই দিতে আমি তাদের কোথাও ওই দেখলাম আর এক ডিগ্রি উন্নতি ওনার ছেলে যে ছেলে আছে কাজ করতে করতে আরা ভার স্লুজ কোথাও সাতটা অল্লাহকে দায়িত্ব তোমার কোথাও তো আমি তোমার তুমি কর তোমার অনেক তো আমি আমরা কারুনের চিন্তাধারা চলে গেছি কারণকে যখন ভুত সালাম বললেন অনুগ্রহ করেছেন তুমি আল্লাহর গরিব পান্তাদের উপরে অনুগ্রহ করো দেখার থেকে তাদের কিন্তু উচিত আসছেন কামা আস্তার আল্লাহ আহ কোরআন একাডেমির আয়া দেখেন কারণের বাধার কত নষ্ট সে বুস্তাল আপনি বলল যে আপনি যে বললেন আল্লাহ এসান করছেন তাই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কখন করলেন কারণ এটাই বুঝতে না আল্লাহ বাকি এসান করলেন ও দেখতে পেয়ে সে কেছে পরবর্তী আয় কলা আমার যে নির্দিষ্ট জ্ঞান পরিমাণ আমি যে ব্যবসার টেকনিক দাবি এইগুলো খাটায় আমি এই সম্পদের পাহাড় জমা করছি কিন্তু আমি করলাম আল্লাহ কখন বললো তারা দিদি আমি করছি মা উচিত তো আমি আমার কাছে টেকনিক ছিল ওই টেকনিক দিয়ে আল্লাহ কখন দিল তার মাথা আসলো না তোমাকে কেউ বৃষ্টি করল তোমার হাত গেল কে সচল রাখছে তোমার ব্রেনটা যে নষ্ট হয় নাই তোমাকে পাগলা কারাদে পাঠানো হয় নাই এই ব্রেনটা কে ঠিক রাখছে তুমি যে তো এটা জমিন ফেড়ে কে উৎপন্ন করলো তুমি যে মিঠা পানি খাইতে তো এই সমুদ্রতে লোনা পানি উঠে বেঘমেলার মধ্যে দিয়ে তোমাকে মিঠা পানি কে খাওয়াইল তুমি যে এত অক্সিজেন দিচ্ছে মধ্যে এই অক্সিজেন কে সৃষ্টি করলো তুমি অক্সিজেন বিল দিতে হতো এক একজনের আড়াই হাজার টাকা বিল আছে হাসপাতালে এক বছর অক্সিজেন দিলে একশো টাকা বিল হবে বিল আছে এরকম লাখো নিয়ামত ব্যবহার করে আমরা সব আল্লাহ দেওয়া এগুলো কোনো বিল দেওয়া লাগবে চোখের লাইট করে করতে লাইটের কোন বিল আছে সরকার লাইট ব্যবহার করে দেখুন কিরকম মিটার ঘুরতে আছে আর ইউনিট বাড়তেছে আর বিল বাড়ছে কারণ এগুলো কিছুই চিন্তা করলো না সে বলে আমি করছি এর মতো যা ঘটার ঘটনা ওরা শোনার উদ্দেশ্য উদ্দেশ্য না থাকার দর অনেকে আমরা এরকম মনে করি আমি যদি বুঝি এই জন্য ইনকাম করতে পারত তাহলে বুঝতে হবে আমার এই চিন্তাধারা হ্যাঁ কারণের চিন্তাধারা মমিনের চিন্তাধারা মমিনের বিশ্বাস রিজিক এটা বিদ্যা বুদ্ধির না দ্যা বুদ্ধ সাথে নয় তাই আল্লাহওয়ালা বলেছেন কম জাহিলেন অকম আকিল আকিল আয়ত মাহিবুহ যা হিল বহু জ্ঞানী লোক পাইবা ডিগ্রিওয়ালা লোক পাইবা তার বড় দ্বন্দ্ব দশা ঠিক মতো খানাও পাই আবার অনেক বুদ্ধ লোক পাইবা কত সম্পাদ আছে সে বলতেও পারবে না তার সাথে কয়েকটা টাকা আছে সে বলতে পারবে না মুখ তার আন্ডারে কত বড় বড় ডিগ্রিধারী লোকেরা তার আন্ডারে চাকরি করছে বলছেন আন্ডার আইনটা করতে পারে আইনটা করতে না কলম আর লাখ টাকা দিয়ে দেবে এই ধন সম্পদ ডিগ্রির সাথে ভাইগ্রেশন যার ভাগ্যে যত লেখা আছে সে তত পাবে ব্যবসায় লাল মাটি চলে গেছে টেকনি কি কোনো কাজ হয়নি আমার অনেক বোকা মানুষ অনেক লাভবান এই হল মমিনের বিশ্বাস এটা ইমানের অংশ রিজিক তারা সাথে নয় রিঞ্জিকটা মনে করা আমি বিদ্যাপতি দিয়ে আমার টেকনিক দিক ভাই এটা কুকুরি আকিদা আমি যেটা তারা শুরু করেছিলাম ওটা ইমানের অংশ যে আপনার আমার সাবজেক্ট মনিবে নিবাদ মনিবে বিবাদতটা তিনি কোন একটা হালাল শ অবলম্বন করার জন্য হুকুম দিয়েছেন একটা শর্ত আপনি আমি ধরি আর বেশি দায়িত্ব নেই আল্লাহ ইবাদত করি আর তিনি হুকুম দিয়ে রেখেছেন কোন একটা হালাল সৎ যেটা তুই পারে ধরে আল্লাহ ওটা মহতাজ না ওই সৎটার মহতাজ না কি তে আল্লাহ তানা দুনিয়া তে এর একটা সিস্টেম আছে তুমি নিজে কি পড় ধরে আড়ালো রাখলে তা ভাগ্যমে দিবেন দুনিয়া তে আল্লাহ তাআলা একটা সিস্টেম আছে তুমি নিজে কি আড়াল করে রাখলে আর কোনাটা ভাগ্যমে আপনাকে রেজাল্ট পৌঁছাবে এজন্য हजरत मरियम जब हजत ईसाला सलास कलाम के भूमि बन ईशाला कुरान शी तक हजरत मारियम अलह सलाब उन्नी एक खेजुर गि তো আল্লাহ চাইলে কোরআন সাক্ষী দেয় যে আল্লাহ এক পরের নেই তিনি মারিয়ামকে দায়িত্ব দিলেন হুলাই কি হ্যাঁ হাত দিয়ে এই গাছটাকে একটু ধাক্কা দেওয়া একটু ধাক্কা দাও আমার ধাক্কায় কিন্তু খেজুর গাছ ঝেলবে না তবুও আল্লাহ তো আল্লাহ করেন করতে হাত দিয়ে ডাক দিদি উনি হাত দিয়ে ডাকা দিলেন গাছ তলাই আর খেজুর পেজুর এটা থেকে মতলাই হয়ে গেছে যে মায়েরা জম সন্তান পুরো সত্তর তার শরীরে যে হয়ে গেছে এটা পূরা করার জন্য নেই মেক উপাদ হল খেজুর দেখাম আল্লাহ আর মারিয়ামকে আলহ আসসালাম খেজুর খাওয়ার নির্দেশ দিলেন আমার এখানে উদ্দেশ্য কোরআনের আয় পড়ে যে আল্লাহ তো সরাসরি দিতে পারে ধাক্কা দিতে করে যেহেতু দিনের সৃষ্টি মাধ্যমে আপনাকে আমাকে বলেছেন তুমি এটা মাধ্যম ওটা তোমাকে রিসিভ না? না আমি আল্লাহ পিও ওই পিওন দিয়ে আমি নোমার কাছে ওটা তোমার তুই চাকরি করতেছর দোকানে বসতেছ পিওর জমিনে জমিন কেউ দেয় নেওয়ালিউরের মাধ্যমে আল্লাহ তা আপনার কেসমতের রিজিক আপনার কাছে পৌঁছাই দেবে হালাল পথে থাকলেও দিবে হালাল পাথে গেলেও বেশি পাবে ও ডুবে গোলাগার দিয়ে গোনাগার হয়ে গেল নামাজ ছেড়ে দিল জামাজ ছেড়ে দিল পয়সা বাড়ানোর জন্য কিচ্ছু লাগবে স্পষ্ট পাড়ে থাকা অবস্থা রু দেওয়ার আগে যখন তার বয়স তার মাস তিন চিল্লা হয়ে গেছে মায়ার কেড়ে তিন চিল্লা দিচ্ছি আমরা তখন রিজিক্ট লিখে দেওয়া হয়ে গেছে তারপর রু দেওয়া হয়েছে তিন চিল্লা রু দেওয়া তিন ছিলার আগে কোন রু নেই চিল্লা ছিল্লা পক্ষ ওখানে জিল্লাহ জিল্লা মানে তিন চল্লিশ দিন যাই হোক এই বান্তা হিসেবে আপনার আমার দায়িত্ব আল্লাহ হালা উৎস করে আর ঋদিক পৌঁছানোর দায়িত্ব আল্লাহ আপনার জরুরত পুরার আল্লাহ গবেষণা করতেছে তিনি ব্যবস্থা করতেছেন তিনি হাকিন তুমি হাকেন ঠিক থাকবে আর দিলে বেশি দিলে বিশ্ব বিশ্বকাপ দেখার জন্য চায়না করে আপনাকে অনেকে পয়সা বেশি পাইলে যত দুনিয়ার নাজায় কাজ আছে হ্যাঁ এসব করে বেড়ায় অথচ আল্লাহ তাকে চায় যে আমার দিনের উপর থাকুক তো গোনার থেকে বাঁচানোর জন্য তাকে আল্লাহ জরুরত পরিমাণ দেবেন আসিস মনে আল্লাহ আমার বন্ধু আল্লাহ আমার অভিভাবক তিনি যা ফেসারা করবেন ওঠির মধ্যে আমার কল্যাণ मुसीबत नहीं हाल रखा तो दुनिया तो कमियाबी कबरा कमिया मैदानी बार बार दुनिया आक्रांत छाया দুনিয়া আখ্রাদের ছায়া যে ঠিক করছে অর্থাৎ নামাজ রোজা ঠিক করছে নামাজ ঠিক করা মানে আখরা ঠিক করা আসল যে ঠিক করছে তার ছায়া ঠিক হবেই তার দুনিয়া বজাদার হবেই আর যে আসলকে করে দিতে আখরাকে বিগড়াই দিতে সে এখানে দশ কোটি টাকার कारूर दौलत करू हमारे प्रधान प्रधानम करू किशांति आश नष्ट मूल्ट नष्ट करलटा न पर छाय भलोबा कहते आसलटे कष्ट দুনিয়াতে শুধু ওই কটা লোকায় সুখী নেই যারা আখরাকে দুরুস্ত করবেন যারা হালাল হালাল চিন্তা করে চলে এই কটা লোকায় সুখী নেই এর বাইরে যাওয়া সময় অশান্তি অশান্তি অশান্তি আপনার সামনে হয়তো অর্থ কিন্তু এই অর্থ মধ্যে কত যে হুশিবার লুকাইত अपने तर खबर बुझे जापीते क्यों तरह पक्ष की एक नाम के आते कहला ड़ान दरकार नाम रास्ते मेहनत बंद नाम पढ़ते समय पाईना ठीक रेखे जेटूक करते এটার জন্য আল্লাহ পাঠিয়েছে দিন থাকো শিখতে থাকো শিখতে থাকো আর তোমার ভুল ধরা থাকে আমি মাওলাহ আল্লাহ বলতেছেন তোমার कर तरह कारणे और नायर कारणे असतन पर्त आदाफ दीबना ध्वस कर दक्षण पा शिखते थक निजेदे संशोधन करते थे जेहतु से नीति के संशोधन करते संशोधन करते एक सब शिखा हो जाए অনেক না শিখাও থাকে ওইগুলো ভুল হতে পারে আল্লাহ ব্যাখ্যা করবে যে বিচারা তো শেখার আগ্রহ ছিল শিখতে ছিল এর ভুল না আর একদিনে আল্লাহ তুল আলামী এবার এই জন্য আমি বলেছিলাম আমাদের এইগুলো শিখতে আমার ইমানের পরে প্রত্যেক বাদ ইমান্ত একবার আসতে হয় প্রত্যেকটা ইমান আনা সরকার এরপরে ওই ইমান করে টায়াল থাকতে হয় ও ইমানকে নষ্ট হওয়া থেকে সেভ করতে হয় ও ইমানকে আরো মজবুত করার জন্য টাকার দিতে হয় ইমান আমার পরে কাজ ইমান করে টাইম থাকা এক থেকে আলাদা হওয়ার संरक्षण करते कथा इश्न के मजबूत करते हैं मानस जोर दावत लगाए अल्लाहर बक्सर बयस होने अल्लाहर बस तो, तो, तो, तो इमान मजबूत है দেখুন মহায় ই পুলিশ হামলা করে নিয়ে রেখে মৃত্যু পর্যন্ত ইমান আমলকে সংরক্ষণ করতে হবে ধন সম্পদ যেভাবে করতে হয় আলমারির মধ্যে সিন্ধুকে আছে সিন্ধুকের মধ্যে কুটুরি আছে কুটুরিতে না রাখে ফাঁকের মধ্যে রাখে এই মন্দ পথ নিয়ে টাকাটা ফেপ থাকে তো ফাঁকের পর দেখবেন হ্যাঁ এতদিন ঠিক তার ইমান দাবি ইলিশ নামক হাইদাকার থেকে এইভাবে সংরক্ষণ করতে হবে ইমান দাবি করে এর জন্যটা একটা মেহনত দাবি করে কিছু না কিছু দাওয়াতের জন্য সময় দিতে হবে ইমান মজবুত এই টাকা পোস্টা ইমান ইডলিতে হাইডাক করতে পারবে না কসুর পাতার পানির মধ্যে ইমান এখন আসে তো তখন নেই এক বিপদ আসলেই নামাজ এক বিপদ আসছে লাখ টাকা হয়ে গেছে আর পয়লা কাটা আমি কি হবে এত কয়লা কথা করলাম তিন দিনের লাগাইলাম তার আল্লাহ দেখল না করছেন আল্লাহ এর মধ্যে কি কি হেকত আছে এটা আপনার জানা নেই জন্য ওই অবস্থা থাকতে হবে এর মধ্যে কোন হেকমত এর মধ্যে কোন হেডপথ আছে তিনি দিতেন আমার তো এখান থেকে কি অধিকার দৃশ্য আল্লাহ দৃশ্য আল্লাহ করতেছেন আমি সবাই দেখা যাবে যে আল্লাহ তালা পাঁচ লাখ নিয়ে বিশ লাখ দিয়ে দিল এমনও তো করতে পার্ট লাখ নিয়ে বিশ লাখ দিয়ে দিল আগে চার নাম করে কি হবে যারা ইমানে মেহনত করে নাই ইমানকে বানায় নাই তারা এরকম বিপদের সময় হাই ছেড়ে পরীক্ষায় এইগুলো বয়স করতেছিলাম আর কেউ বয়ান করবো যেমন একটা মশলা এই কিছু তো বয়ান শরীর পা কাপড় পাক জায়গা পায়ে করতে না অস্ত गत जो मे अक्त चेहरा सतर डाक लगे और शिवलामी हतर मसल पुरुष आलमी धाकूर के নিচ থেকে নাবিল সহ এটাকে সতর ঘটনা করবে পুরুষের জন্য খুব পক্ষে এটুক যদি না থাকে তাহলে নামাজের বাইরের একটা খরচ হয়ে গেল তার নামাজ হবে নামাজ ধরে এটা মোটা কাপড় দিই ঢিলা ঢুলা কাপড় পাতলা বলল শরীরের কালার দেখা গেল টিপা বলল তিপা হ্যাঁ যে তিপার উপর দিয়ে শতরের আকৃতি প্রকাশ গেল এটা হবে না এটাও শপথ হয় না এটা শরিয়াতে আকৃতিও প্রকাশ করা না যায় কেন লম্বা যাওয়ার পক্ষে থাকে গেলে অন্তত জামা যেন লম্বা থাকে সতরের আকৃতি পিছন থেকে না দেখা যায় এর জন্য সরিয়াতে জামা অন্তত হাঁটুন নিজ পর্যন্ত থাকা জরুরি হানাতে সত কাপড়ের মধ্যে প্রকাশ পাবে না দেহায় এটাও সতর্ক দেখা হয় না না আমার তো ক্ষতি ছিল আর থাকলে কি হলো কি বলে টাকা তুমি একসাথে না বলছিস যাই হোক এগুলো বুঝতে হবে আমি তো এরটা খুলি বলতে পারবো না আপনাদের কিছু বুদ্ধি খাটাইছে না এই অবস্থা প্রকাশ করা না যায় তো পুরুষদের জন্য হাতুর নিচ থেকে নামির উপর পর্যন্ত খরচ আর এখন আপনারা যেমন আছেন বডিটাও ঢাকছেন হাতুর নীতির বডিও ঢেকে হাতুর তো খরচ থেকে উন্নতি করে আপনারা শূন্যতে চলে গেছেন শূন্যতে চলে গেছে উন্নতি আবারের মাথা ঘর থেকে আসছে ভারত রুমাল দিয়ে পাকড়ি দিয়ে আর একটু উন্নতি হবে মাথাটা আধা ঢাকছেন আর একটু পুরা ঢাকলে আছে আর তো উন্নতি হতো কিন্তু এদিকে পাড়াবেন ওদিকে টাকুন নিশে পাড়াবেন নাকি ওদিক দিয়ে আবার ডিমো হয়ে গেলছেন সুন্দর থেকে আমার হয়ে দিলেন ওইদিকে টাকুন দিচ্ছে নামার হয়ে একমাত্র মুজা দ্বারা শরিয়াতে টাকনো ঢাকা যায় মুজা ছাড়া যেগুলোকে পোশাক বলা হয় পোশাক বুঝলেন আমার একটা কি আছে হারাব আছে এটাও বুঝলেন ঠাকুর নিতে গেলে হারাব বা যে বললাম এখানে সাতলা কাবর বললেন পাতলা বা হাফ প্যান্ট বললেন ইংরেজের ঠিক আছে গেছে ব্যায়াম করার পর আর কুকুর মালা বেট রাখতে হবে রোগ হাঁটু অস্টালে দিতে এখন তারা ইসলামের দিকে এতদিন আল্লাহ রসুন করেছে তাহলে ইংরেজ করেছেন হাফ প্যান্ট হবে না নামাইতে হবে এখন রাজি এই রাজি কি স্বভাবের আপনার রসুনটা শুনুন যে আপনি পাইতেন আর ইংরেজে মানলেন আপনি তাও মানলেন এটাকে বলে শরিয়ত মানা আর আপনার বেড়ে ধরছে তাই মানছেন এটাকে বলে আপনার আপলের পূজা করা শরিয়াত করা কাকে বলে মাথায় আল্লাহ আল্লাহ এতদিন মানেন নাই আজকে মাথায় ধরছে এই অসুবিধা হাতুনা থাকলে এই লোক ভয় আজকে ঠিক তাহলে কালকে এখন রাজি হচ্ছে এটা সরিয়াত মারা হলো না আপনার হাফলের পূজা করা হলো ইংরেজের শূন্য পাওয়া ভাই কিচ্ছু আসবে না কিছু না। খালি এই সতর্ক মানতে হবে না আমার আল্লাহ তার কোনো কথা নেই আমার আল্লাহ ডাক্তারা কত হাজারো কথা বলে আমাদের মাথায় ধরে না কিন্তু আমরা মানে না ডাক্তারেছি কারণ আমার অযুধের মধ্যে উনি ওই ই লিখতেনিখতেন আমার মাথা ধরছে ভুল লিখছে না আমি তো কোনো ব্যক্তি করলে আমি জানি না আমি তো গ্যাস্ট্রিক বলিনি আপনি বুঝবেন না আমি একটা ওষুধ এরকম দিছি ওই ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়া হলে এই যে আপনার ভিতরে গ্যাস্ট্রিক পয়দা করবে একা রোগ যে রোগ আপনি কইন কিন্তু গ্যাস্ট্রিক পয়দা করবে ওইটাকে সামাল দেওয়ার জন্য আমি এটা দিচ্ছি এটা আপনি বলেন তখন আমি নারী বড় কেউ বলতে নানেন তো সব বড় বড় হতে উনি বললেন আমার কি হয় আকলের ভূত খারাপ করেন কেন আমার ভূতের মধ্যে আর না আল্লাহ तो खरगत सुन्नत मुस्ताह आफ पैंट पढ़ल पत्ला पढ़ल टाइट पढ़लोटा जा हाफ पैंट पढ़ल पतला शरप देखा ऊपर देश अपना सतल फूटे उठसे হলো সব শরীর দেখা যায়নি এই হল পুরুষের মতন মা বন্দরের জন্য আমাদের সতর্ক থাকার অর্থেই তার এই তিনটা ব্যতীত আর বাকি সমস্ত শরীর তাকে থাকতে হবে ঢাকা খরচ खड़ा नामा खरज तरफ है एक जो आज हाफ हाथा बहराज पड़े आज शाड़ी पड़े अवस्था नाम पड़ते गए चिंता करार समय कमी पर हाथ खुले जाए तो फ़र बादा घोषणा करते बोलना मोटा कपड़े ढेला डोला खेलवार कमिज गोटा कपड़े শরীরের কালার যেন দেখা যাবে ঢিলা ঢুলা হইতে হবে ইংরেজের মতন তাদের তো আছে এগুলো সব প্রকাশ করতে হবে তাদেরকে সব বেহায়া সমস্ত জানোয়ারের বেহায় জানুয়ার বলার যে শুকুর শুকুর খাইলে ওই বেহায়া হয়। আমরা যদি আমাদের মেয়েদেরকে দিন না শেখাই ওই ওদেরকে দেখে দেখে ওদের মেয়েরা হাতে চুরি করে না ওই দেখে আমাদের মেয়েরা করতেছে অত হাতের মেয়েদি না দেওয়ার কারণে আল্লাহ আগে গেছে কি না তো কথা ইংরেজের মেয়েদেরকে দেখতে দেখতে করতে রাজেনি এখন দেখা লম্বা চোর কেটে এজন্য তাদের এই ধরনের উডনা পড়া চাই এটু খোলা থাকে কোন অবস্থায় টানা টানি করলেও কেউ দেখুন হাতও প্রকাশ পাওয়ার কোন সুরতি হাত দেখেন তো হয় তাদেরকে বোঝায় খেলোয়াড় কালি উন্নয়ন করাতে হবে অথরা। যদি আর তারা না দেয় যেগুলো বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে তাই এই বয়সেকার এইগুলো হয় ঠিক আছে এরম একটা উন্নামান আমাদের সময় করবেন যাতে চুরো না বের হয় আবার হাতও বের না এত বড় শতক যে বুড়ি হয়ে যায় বেশি বুড়ি হয়ে যায় এক পর্যায়ে তার চেহারা শতকটা হয়ে যায় বেশি বুড়ি হয়ে গেছে কোন সৌন্দর্য নেই ঢিলা হয়ে গেছে দেখলে কারো কোনো আকর্ষণ হবে না ওই পর্যায়ে ঢিল হয়ে যায় হাদিতে পাওয়া যায় অবতার সিদ্দিক রাজিয়াল তার খেলা ভাতার দেওয়া নাই এই ধরনের বুড়িদের সাথে তাদের খোঁজখবর নিতে দেয় দেখা সাক্ষাৎ করিয়ে ইত্যাদি কোরআনের আসার পর আয়াত কাহা কিন্তু ওই সময়েও তার চুল খোলার অনুমতি দেয়নি চুল খোলার অনুমতি দেয়নি চেহারা ফত না গেছে বেশি বয়সটা তখন পর্যন্ত ওই চুল খোলার অনুমতি দেয়নি চুল এত কত ইংরেজিটা আছে পয়লা দেখায় চুলটা খোলা আর এখন এত বিচিত্র মহিলা দেখা যায় রাস্তায় সারা শরীরে এবার এটা বোরকা ভোরকা মানুষ না কোন চিড়িয়াখানা কি দেখ না আধুনিক হলো না দিনদার হলো কি ভাই তার বুঝাইল এদিক তোমার কষ্ট করার দরকার নেই সরকারের চেহারাটা দেখে না কত হলক চিন্তাধারা মানুষের মাথার মধ্যে ঢুকে তো এই মহিলাদের বসলে এই তাদের চেহারা দুই হাজার কবজি পাতা এই ছাড়া পুরা শরে ঢাকা থাকতে হবে নতবার নামাজ হবে না তার জন্য বললাম হয় খেলোয়াড় সামে তুন্ডা দেন অথবা এমন একটা উন্নয় মারাই দেন কোন অবস্থায় চুল দেখা যাবে না কোন অবস্থায় হাত দেখা যাবে না এরা দেখা দেবে এখন এই হল সতরের আর একটা হল নিয়ম নিয়তের মতলা অন্তরের ইচ্ছাকে বলে মুখটা বলা কোন জরুরি কিচ্ছু না এটাকে নিয়ম ফরচ করা হয়েছে নামাজের বাইরের একটা ফরচ এটা মূলত এটা হল অন্তরের অন্তর নিয়োগ হয়ে গেল মুখেরটা জরুরি নয় তবে এটাকে মুস্তাহাব সাব্যান্ত করতেছে মুখে বলাটা কি এদের অন্তরে আছে যে আমি নরেন্দ্র করতেছি মুখে কইসে আছেন আচরণ দাস পড়তে নয় কোনো ক্ষতি হবে না কিন্তু মুখেরটা ধত ধতটা জ্বর পড়তে পড়তে করেছেন নাগরিকটা পোস্তাহাবো একা যখন নামাজ পড়বেন তখন শুধু নামাজের নিয়োগ করবেন শুধু নামাজের নিয়োগ জোরে পুনের পরিস্থিতি দুই রেখা উন্নত করতে হবে কিন্তু যখন নামাজের সাথে করবো আমরা তখন কিন্তু আপনাকে দুটা নিয়োগ করতে হবে নতুন নামাজ হবে না একটা আমার নামাজের নিয়ত আর তোমার ইমামের একটা দাম নিয়ে দুটাকে কাঠোত্তর করতে হবে একটা করলে হবে না শুধু ইমামের গেলেন তাও হবে না শুধু ওই নামাজের কইলেন তাও হবে একটু পর আমরা জুমার করবে পড়ব জুমার করতেছি পড়তেছি এটুকু হবে না এই ইমামের একটা ব্যয় করতেছি হবে না মিলাইতে হবে জুমার দুই টাকার এই ইমামের পিছনে পড়তেছি এই হল নিয়ন্ত্রণ আপনি ইমামের পিছনে শরীর হবে আপনাকে তখন দুটা নিয়ম করতে হবে ওই নামাজের আর ইমামের একটা কথা মুখের যে নিয়ে মুস্তাহাব এই মুস্তাহাব নিয়ে কি শব্দ বলবেন কি শব্দ বলবেন বিভিন্ন নামায় উন্নয় করে অনেক নিয়ে লেখা আছে না এইগুলো কোরআনের কিছু না হাদিত্য কিছু এইগুলো কে বা তাহারা লিখতে নিজের পক্ষ থেকে ওদের পড়লে বোঝা যায় যারা লিখতে তারা আরবিতে অতটা পারদর্শী ছিল তারা এইগুলো লিখে দিতে এইগুলো মুহূর্ত করতে দেয় অনেক লোক হিমশিম খেয়ে গেছে এত রকম দিয়েছে তার অর্থ বোঝে না তো হ্যাঁ আলবা খালাসা করতে করতে ইভার আলাদো চলে গেছে ওর আলবা খালাসা মিলাই দিতে लिखले भा लिखले भादी लेखे लम्बा करना लिखे छटखट लिखते हो হাজার ব্যাপারে আল্লাহ রসুলের নিয়ত পাওয়া যায় নামাজের ব্যাপারে রসুল কি শব্দ নিয়ত করছেন সে কোন হাদিটা আমাদের নজরে পড়ে না করতে ওই শব্দটা যে হাদিটা আছে ওই শব্দ আমাদের সামনে পড়ে যায় হজের ব্যাপার আল্লাহ আরিজুল আজ আল্লাহ আহিজুল হু লি বাবাল হু মিন্দি ওটু নিয়ে বাইরে আসান করে দাও কবুল করে দাও কয়ল হবে না একদে পেয়ে গেলাম রসুল আপনি এদের সব সালাত ওই এত দন্দা নিয়ে খালা তা আড্লা করতে করতে কত কঠিন আবার তার মধ্যে ঢুকাইতে মোটা জিহান জিহানেল কাব আছে ওটা নিয়েছিলেন ওটা আলাদা একটা ফরজ ওটার অর্থ হল কিবলামুখী হওয়া কিবলামুখী হওয়াটা তো নিজের কোনো অংশ নাই এটা আমাদের বাইরে বিভিন্ন ফরজ আছে না নিস একটা ফরজ কিবলামুখী হওয়া আর একটা ফরজ ওটা নিয়ে তো ঢুকাইতে मुखी हया एकजे खाली कीबला ढुकई दिल সবগুলো ঢুকে ও কিবলা মুখে বলার মুখে বলার জিনিস না শত থাকতে হবে না মুখে বলতে হবে জানালে শত ঠেকে আসবে আর আছে মুখে বলতে হবে আমার চেহারা কিগুলা দিক করতে হবে কিছু দিক করে তো আমি বলতেছিলাম এই লড়ে অনেকে নামাজ পর্যন্ত শুরু করে না এগারো পর্যন্ত বার্ন বছর কয়েকটি নিয়োগ মুখস্ত হয়নি তোমার নিয়ত তো মুখস্ত করার জিনিস না যখন তখন নামাজ পড়ার ওটা খেয়াল করে তো মুখস্ত করার জিনিসটা নিয়ে অন্তরের সংকল্প মুখস্থ করার জিনিস মাকে রেবির সময় মাকে সংকল্প করবেন হয়ে গেল শেষ কাজেই আপনি সংক্ষিপ্ত নিয়োগ করেন আর সবচেয়ে ভালো যারা আরবির অর্থ বোঝেন না তারা আরবিতে নিয়তই করতে যাবেন বাংলায় নিয়োগ করেন আমি দুমাস দুই টাকার খরচ এই ইমামাজির জন্য করতেছি এটুকু নিয়ে অনেকে নিয়ে আল্লাহ অংশ মনে করছে এ তবির তাহারিমাও কি মনে করতেন এটাও কিছু না ওটা তো পরে বলতে হবে তাহলে আশা করি নিয়ে সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে গেছে খেয়াল রাখেন আর একটা বিচার হয়ে গেছে কোনটা মুখী আল্লাহ সন্দেহ আমাদের বাইরের আছে একটা ফরস হয়ে গেছে এটা বলে দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে এই মতটা যেন নিজেরা আমল করতে পারেন এবং অন্য ভাইদেরকে যেন বলতেও পারেন তাদেরকে বলা দাওয়াত দেওয়া এটাও ফরস আমাদের উপরে আল্লাহ তালা বাস অবাস